মুজাশি রদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি আমার ভ্রাতুষপুত্রকে নিয়ে নবী সাল্লা আলি সাল্লাম এর দরবারে উপস্থিত হলাম অতপর আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে হিজরতের উপর বায়াত নিন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হিজরত তো হিজরতকারী গণের জন্য অতীত হয়ে গেছে আমি বললাম তাহলে আপনি আমাদের কিছুর উপর বায়াত নেবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন ইসলাম ও জিহাদের উপর